পঞ্চম খণ্ড তৃতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ হরি কীর্তনানন্দে হরিভক্তিপ্রদায়িনী সভায় ও রামচন্দ্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় কাঁসারিপাড়া হরিভক্তিপ্রদায়িনী সভায় শুভাগমন করিয়াছেন রবিবার ৩১ বৈশাখ বারোশো নব্বই শুক্লা সপ্তমী ও সংক্রান্তি ১৩ই মে আঠেরোশো খ্রিস্টাব্দ আজ সভার বার্ষিক উৎসব হইতেছে মনোহর সাইঁয়ের কীর্তন হইতেছে মান এই পালাগান হইতেছে সখীরা শ্রীমতীকে বলছেন মান কেন করলি তবে তুই বুঝি কৃষ্ণের সুখ চাষ শ্রীমতী বলছেন চন্দ্রাবলীর কুঞ্জে যাবার জন্য নয় সেখানে যাওয়া কেন সে যে সেবা জানে না পরের রবিবার রামচন্দ্রের বাটিতে আবার কীর্তন হইতেছে মাথুর গান ঠাকুর আসিয়াছেন বৈশাখ শুক্লা চতুর্দশী সাতই জ্যৈষ্ঠ মাথুর গান হইতেছে শ্রীমতী কৃষ্ণের বিরহে অনেক কথা বলিতেছেন বালিকা অবস্থা থেকেই শ্যামকে দেখতে ভালোবাসতাম সখী নখের ছন্দ দিনগুনিতে ক্ষয় হয়ে গেছে দেখো তিনি যে মালা দিয়েছেন সে মালা শুকাইয়ে গিয়েছে তবু ফেলি নাই কৃষ্ণচন্দ্রের উদয় কোথা হল সে চন্দ্র মান রাহুর ভয়ে বুঝে চলে গেল হায় সেই কৃষ্ণ মেঘকে আবার কবি দর্শন হবে আর কি দেখা হবে বন্ধু প্রাণ ভরে তোমায় কখনো দেখিতে পাই নাই একে দুটি চোখ তাতে নিমিক তাতে বাড়ি ধারা তাঁর শিরে ময়ূর পাখা যেন স্থির বিজলি ময়ূরগণ সেই মেঘ দেখে পাখা তুলেন নৃত্য করত সখী এ প্রান্ত থাকিবে না রেখো দেহ তমালের ডালে আর আমার গায়ে কৃষ্ণ নাম লিখে দিও শ্রীরামকৃষ্ণ বলিতেছেন তিনি আর তার নাম অভেদ তাই শ্রীমতী রূপ বলছেন যেই রাম সেই নাম ঠাকুর ভাবাবিষ্ট হইয়া এই মাথুর কীর্তন গান শুনিতেছেন গোস্বামী কীর্তনিয়া এই সকল গান গাইতেছেন আগামী রবিবার আবাদ দক্ষিণেশ্বর মন্দিরে ওই গান হইবে তারপরে শনিবারে আবার অধরের বাড়িতে ওই কীর্তন হইবে